আলহামদুলিল্লাহি রবিলামীন আলহিবাইন সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আহমাত দর্শক মণ্ডলী আমরা ধারাবাহিক আলোচনা শুনছি কিতাবরে কাক অন্তরগুলো নরম করে দেয় এমন হাদিসগুলো আল্লাহ ভীতি নিয়ে আসে আখেরাতমুখী করে দুনিয়ার মুহ কমিয়ে দেয় এই হাদিসগুলো আলোচনায় আজকে আমরা শহিবখারি থেকে যে হাদিস আপনাদের সামনে পেশ করব সেটা হচ্ছে সাহাবি হেমরান বিন হোসাইনাদহমা বলেন রাসুল উল্লাহ সাল্লা আসমের সাদ করেছেন খাই রুকুম কারনি সুমালীন আয়ালুনুম সুম আল্লা দিন আয়ালু নাহুম তোমাদের মধ্যে অর্থাৎ এই উম্মতের মধ্যে উত্তম লোকগুলো হচ্ছে যারা আমার যুগের যারা আমার সময়ের যারা আমার কালে এর পরে তার পরের যুগে যারা আসবে এরপরে তার পরের যুগে যারা আসবে কারণ শব্দটা আরবিতে দুই অর্থে আসে একটা হল শতাব্দী একশো বছর মেয়াত অথবা কারণ বলতে কোনো সময় জেনারেশনকেও বোঝায় দরাসলসালাম বললেন যে আমার যুগে তোমরা এখন যারা আছো যারা সাহাবি হওয়ার মর্যাদা পেয়েছ আমার সঙ্গে তাদের জীবন কাটলো এরা হচ্ছে আমার উন্মতের মেয়েদের সেরা এরা হচ্ছে সবচেয়ে সেরা এই উম্মতের মধ্যে তাদের অবস্থান তারপরে নেক্সট জেনারেশন পরবর্তী জেনারেশন যারা তাবেইনে যোগ এরপরে ভালোর দিক থেকে আল্লাহ তালা কোয়ালিটির দিক থেকে স্ট্যান্ডার্ডের দিক থেকে তাবেইদের অবস্থান তারপরে সিমাল্লা দিন আহম এর পরের যুগে যারা আসবে তাদেরকে বলা হয় তাব প্রথম যুগের যারা সাহাবা পরের যুগের লোকেরা হচ্ছেন দ্বিতীয় যুগের লোকেরা তা বেআ এর পরে যুগে যারা আছে তা বেআ তবে মানে তাবেইনরা হচ্ছেন যারা সাহাবাদেরকে দেখেছেন তাদের কাছে এলম শিখেছেন ইমানের হালতে তাদের সঙ্গে অবস্থান করেছেন আর তাবে তাবেইন হচ্ছে তারপরের যুগ যারা তাবইদেরকে দেখা সৌভাগ্য হয়েছে তাদের কাছ থেকে দিন ইমান শিখার সুযোগ হয়েছে এই তিনটি যুগ উত্তম এই উন্মতের মধ্যে সেরা যুগ কিন্তু তিনটি যুগের মধ্যে আবার ভ্যারিয়েশন আছে ফার্স্ট হচ্ছেন সাহাবিরা সেকেন্ড ক্যাটাগরিতে হচ্ছেন তাবেইন্দা পরের ক্যাটাগরিতে তাবে তাবিন্দা এরপরে এমরান বলেন ফমা আদরি কাউল নবী সাল আলী ওয়াসাল্লামা বা দা কাউলহি মরতাইন সালাহসান এই হাদিসের এই অংশ বলার পরে সাহাবি যিনি হাদিস রেওয়ায়ত করেছেন আর হাসাইনাদিলু বলেন যে এরপরে আমি এখন ভুলে গেছি নবী করিম সাল্লাম দুইবার বললেন না তিনবার বললেন এখন সন্দেহ হয়ে গেল সাহাবিরা এটা মিস করতেন না কি জানি যদি তিনি দুইবার বলেন অথচ রসুল্লাহ তিনবার বলেছিলেন তাহলে হাদিসটা বয়ান করার ক্ষেত্রে বর্ণনা করার ক্ষেত্রে একটু মিস্টেক হয়ে গেল আর যদি তিনি তিনবার বলেন অথচ রসুল্লাম দুইবার বলেছেন তাহলে সেটাও তো ঠিক হলো না তিনি বলবেন আল্লাহ নবী বলেছেন দুইবার কিন্তু তিনি তিনবার বলে থাকলে কথাটা তো মিথ্যা হয়ে গেল তারপরে বক্তব্যটা হলো এইস্তা সাদুন অয়া হুন ওয়ালা ইউ তামানুন ওয়াম জুরুন ওয়ালা ইউফুন হারুফি সিমান। এরপরে তিনি যে গুরুত্বপূর্ণ কথা বললেন যে তিন যুগের কথা তো পার হয়ে গেল বা পার হয়ে যাবে সাহাবা তাবেইন তাবে তাবিন তারা উত্তম যুগ এরপরে যারা আসবে তারা হচ্ছে কৌমুন ইয়াস সাধুন এমন লোকজন আসবে পরবর্তী জমানায় ইয়ার সাধুন তারা সাক্ষী দিতে আসবে পোলায়ুসন যে তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে না তারা সাক্ষী দিতে আসবে কিন্তু তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে না কারণ কি বলেন তো একজন কেন সাক্ষ্য গ্রহণ করা হবে না কারণ তারা বিশ্বস্ত নয় দে আর নট টুয়ার তাদেরকে লোকেরা বিশ্বাস করে না দুই নম্বর কেসিমের লোক তারা সাক্ষী দিতে আসলেও সাক্ষ্য গ্রহণ করা হবে না কারণ লোকেরা তাদেরকে বিশ্বাস করে না অবিশ্বস্ত তাহলে এই লোকদের কোয়ালিটি আগের জমানা থেকে কমে গেছে তিন যুগের পরে মিথ্যা সাক্ষী দেওয়ার মতো লোক পাওয়া যাবে আমাদের সমাজে পাওয়া যায় না পাওয়া যায় না পাওয়া যায় বলে যে তোমাকে শহরে নিয়ে যাব হোটেল খাওয়া দাওয়া করাবো কেসের মধ্যে আমার পক্ষে সাক্ষী দিবা তুমি দেখো নাই তারপরে বলবা যে আমি দেখেছি সে তাকে মার দিয়েছে আমি দেখেছি অথচ দেখো নাই তো এরকম সাক্ষী দেওয়ার লোক পাওয়া যায় মিথ্যা সাক্ষী দিবে এইজন্য লোকরা তাদেরকে গ্রহণ করবে না আর তারা খেয়ানত করবে এই খেয়ানতের কারণে লোকরা তাদের কাছে আমানত রাখবে না আমানত দিতে চাইবে না খেয়ানতকারী আমাদের সমাজে আছে না নেই যথেষ্ট আছে আমানতদ্বারের তুলনায় খেয়ানতকারী পরিমাণ বেশি না কম অনেক বেশি অনেক বেশি এটা ব্যক্তিগত পর্যায়ে হতে পারে সামুষ্টিক পর্যায়ে হতে পারে খেয়ানত ব্যক্তি পর্যায়ে কিভাবে হয় একজন আরেকজনের কাছে টাকা পয়সা আমানত রেখেছে অথবা দুইজনে মিলিয়ে ব্যবসা করেছে আমানতের খেয়ানত হয়ে গেছে একজনে অনেক টাকা সরিয়ে ফেলেছে চাকরি করতে গিয়ে যে কর্মচারী গায়েব করে ফেলেছে আত্মসাত করে ফেলেছে সামষ্টিকভাবে এভাবে হতে পারে যে সরকারি সম্পত্তি জনগণের সম্পত্তি এটা যারা ক্ষমতায় থাকেন যারা সরকারি দায়িত্ব পালন করেন অফিসার হতে পারেন অথবা নির্বাচিত কর্মকর্তা হতে পারেন প্রশাসনিক কর্মকর্তা হতে পারে। অথবা তারা পলিটিশিয়ান হতে পারে। তারা জনগণের সম্পত্তি দুই হাতে কামাই করার সুযোগকে মিস করেন না অনেক সব খেয়ানত করেন এবং যখন বিশেষ করে জনগণের সম্পত্তি এভাবে লুট করা হয় যারা ক্ষমতা থাকে তাদের মাধ্যমে অথবা অফিসারদের মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী তাদের মাধ্যমে ওই সময় কেয়ামতের সময় ঘনিয়ে আসে কেয়ামতের অন্যতম আলামত যখন একটা হাজি এসেছে না এক সাহাবি জিজ্ঞেস করেছেন ইয়ারাসুল আল্লাহ মাতাসা কখন কেয়ামত হবে ইয়ারাসুল আল্লাহ তখন তিনি বললেন এবার গুসিদ আল আমরু ইলাকাইয়ের আহলিহি ও দুই আতিল যখন অনুপযুক্ত লোকে হাতে দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব ক্ষমতা যায় এমন লোকের হাতে যে দায়িত্ব ক্ষমতা পালনের অনুপযুক্ত তার হাতে যা এবং যখন মানুষ আমানত দাঁড়িয়া থাকে না শুধু খেয়ানত হতে থাকে ব্যক্তিগত পর্যায়ে সামষ্টিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে সন্তদের সাহ তখন তুমি কে অপেক্ষা করো এখন আমাদেরকে আমাদের অপেক্ষা তো করার সময় প্রায় হয়েই আসছে মনে হয় যে যাই হোক হাদিসে বলা হচ্ছে যে ওয়াই খু নুন ওলা ইউতামা যে তারা খেয়ানত করবে এবং তাদের কাছে লোকেরা আমানত রাখতে চাইবে না কেউ এইরকম লোকের কাছে আমানত রাখবে না যদি জানে যে সে এরকম চান্স পাইলেই সরায় তার কাছে আপনি আমানত রাখবেন রাখবেন না এই জমানা লোকগুলো এরকম হবে তাদের মধ্যে কোনো আমানত দারি থাকবে না ওয়াইয়ান দুরুন ওয়ালা ইউন এমনকি লোকেরা যখন কোনো ধরনের মানত করবে মানতটাও মানবে না ঠিক মতো ভালো হয়ে গেলে মানুষকে তো ঠকায় আল্লাহ ঠকাতে চাইবে যে আল্লাহ আমার অসুখটা ভালো হয়ে গেলে আমি দশ টাকা গরিব মেশিনকে দেব এখন অসুখ ভালো হয়ে গেছে অথবা বিপদটা কেটে গেছে এখন আর দশ টাকা বলে ফেলছি তখন খেয়াল করি না বেহুসবাস বলে ফেলছি এখন তো দিতে কষ্ট হচ্ছে এখন দিতে চায় না ঘোরাঘুরি করে এখন আর দেওয়ার কথা মুখে উচ্চারণ করে এখন তো ভুলে যায় এখন এরকমও কিছু লোক আসতে পারে হয়তো এখনও এত বেশি আসেনি সামনের দিকে এমন লোক আসার আশঙ্কা রয়েছে নজার মানত করার পরে সে মানতকে পূরা করবে না আল্লাহ আল্লাহতালা জান্নাতি লোকদের প্রশংসা করেছেন যে যারা জান্নাতে যাবে তাদের অন্যতম গুণ হচ্ছে তারা মানতকে পূরণ করে মানত করে ফেললে ওয়াজেব আদায় করে ফেলে এরপরে আখেরি জামানার লোকদের আরেকটি লক্ষণ যেটা তিনি বললেন ওয়াদ হারুফি সামান তাদের মধ্যে চর্বি হওয়া শুরু হবে তাদের শরীরে চর্বি জমবে অনেক বেশি প্যাট মোটা হয়ে যাবে এখন আমাদের মুরবুদ্দিকে তাদেরকে দেখেছি আমরা যারা দেখেছেন বাপ চাচা দাদা দাদি তাদেরকে ওনারা কীরকম মোটা শোটা ছিলেন কত চর্বি ছিল শরীরের মধ্যে খুব কম লোকের মধ্যে ছিল এখনকার জমানায় চর্বিওয়ালা লোক বেড়ে গেছে না কমে গেছে অনেক বেড়ে গেছে অনেক চর্বিওয়ালা লোক পাওয়া যায় এটা কিন্তু এই হাদিসের দৃষ্টিতে যে ওই জমানার মধ্যে এই লোকগুলোর মধ্যে আরা যত বেশি এগুলা হক হারাল অন্য অন্যদিকে যায় তাদের চর্বির মধ্যে একটু বেশি হয় কিনা আল্লাহ ভালো জানে তো আমরা এখন একটু বিরতিতে যাবো ইনশাআল্লাহ বিরতির পরে আমরা বাকি কথা কন্টিনিউ করব আবিল্লাহ তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দর্শক মণ্ডলী আমরা বিরতির পূর্বে যে হাজিজ শুনছিলাম সে হাজিসের শেষ পর্যায়ে আমরা এসেছিলাম যে ওয়াদুফি হিমুসামান যে তাদের মধ্যে চর্বি বেড়ে যাবে চর্বি বাড়াটা হয়তো কোনো সময় যে সবাই মোটা হয়ে গেলেই একটু চর্বি হয়ে গেলে তাকে দায়ী করা দরকার না এলে তুমি তো হারাম খেয়ে সব চর্বি বানিয়েছ সবাইকে এটা বলার কোনো কারণ নেই অনেক সময় ন্যাচারালি কিছু হয়ে যেতে পারে এখনকার খাদ্যদ্রব্যের মধ্যে সমস্যা আছে মানুষ অলস হয়ে গেছে ব্যায়াম করে না আগে মানুষ কায়িক পরিশ্রম করতে এখন কায়িক পরিশ্রম আর করে না আগে মানুষ আমাদের বাপ চাচা দাদারা বাজারে হেঁটে গিয়েছেন দুই মাইল 3 মাইল পাঁচ মাইল এখন তো আধা মাইলে রিক্সা ছাড়ার মানুষ চলে না তো এই সমস্ত কারণে মানুষের আচরণগত দিক থেকে শারীরিক কায়িক পরিশ্রম মশ্রম অনেক কমে গেছে চর্বি বাড়ার অনেক কারণ হয়েছে খাদ্যের মধ্যে অনেক আর্টিফিশিয়াল ফুড আছে প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণ যে খাদ্যগুলো আছে যেগুলা বিভিন্ন তরিকায় আপনার ন্যাচারাল পদ্ধতির বাইরে যেমন ফার্মের মুরগি খাওয়া পাশ্চাত্য সমাজে ইউরোপে আমেরিকাতেও গরু ছাগল যা আছে সব ফার্মের ফ্রি রেঞ্জ পাওয়া যায় না সহজে এইগুলো খাওয়ার মধ্যেও অনেক সময় মানুষের শরীর মোটা হতে থাকে চর্বি বাড়তে থাকে আর সবাই অফিসে বসে সারাদিন কাজ করে আর কায়িক পরিশ্রম গায়ে খেটে কাজ করা যেটা ছিল সেটা এখন আর নাই এ সমস্ত কারণ হতে পারে যে কোনো কারণেই হোক চর্বি বাড়া কিন্তু ভালো না যদি আপনি হারামের দিকে নাও যান হালাল তরিকে আপনার উপায় উপকরণ হয় কিন্তু এরপরে চর্বি বাড়লেও তো দুনিয়া বিদিক থেকেও ক্ষতি তাই না ডাক্তাররা কি বলে যে চর্বি বেড়ে গেলে আপনার সমস্যা আছে যদি আপনার ব্লাড প্রেশার থাকে কোলেস্ট্রল থাকে ডায়াবেটিস থাকে তাহলে মোটা হয়ে গেলে ওজন বেড়ে গেলে চর্বি বেড়ে গেলে সর্বনাশ ঘটে যাবে তাহলে চর্বিটা আসলে মোটেই ভালো না তাহলে এই হাদিসের মধ্যে যে সমস্ত কথাবার্তা আছে এগুলোর যেমন দিনই ফায়দা আছে দুনিয়ার ফায়দাও আছে হাদিস এর প্রত্যেকটি কথা কোরআন হাদিসের প্রত্যেকটি কথার মধ্যে দুনিয়ারই ফায়দাও আছে ইসলাম তো মানুষকে শুধু আখেরাতে ফায়দা দিতে আসেনি দুনিয়ার ফায়দা দিতেও এসেছে এদিন স্লিম থাকা অনেক ভালো হালকা পাতলা থাকা অনেক ভালো মোটা হয়ে যাওয়া অনেক ক্ষতির কারণ আছে যাই হোক এখন এখানে যেটা আসলো যে এই জাতীয় সিচুয়েশান যখন হবে মানুষের মধ্যে আমানতদারি থাকবে না মানুষের মধ্যে মিথ্যা সাক্ষী দেওয়ার প্রবণতা থাকবে মানুষের মধ্যে মানত করলে সেটা পূরণ করবে না খেয়ানত করা শুরু করে দেবে আমানতদারি থাকবে না খেয়ানত করবে মানুষের মধ্যে শারীরিকভাবেও এই সমস্ত বিভিন্ন ক্ষতিকর জিনিস তার মধ্যে আসবে ফিজিক্যালি স্পিরিচুয়ালি মেন্টালি শারীরিকভাবে মানসিকভাবে মানুষ সব দিক থেকে দূষিত হয়ে পড়বে সব দিক থেকে মানুষের মধ্যে সমস্যা দেখা দেবে রাসুল্লাহ সাল আলী ওসাল্লামে এই হাদিসটির আলোকেই আরেকটি হাদিসে তিনি কাছাকাছি কথা বলেছেন এর সঙ্গে মিল রাখা যায় সেটা হচ্ছে তা দা সেরাউসহী বখারীর হাদিস সাহাবি মেরদ্দাস আল আসলাম ইরাদি আল্লাহ তালন বলেন তালানব সল্লা আলী ওয়াজহাবুস আল্হন আল্লাউল আউ্ল অয়াব কাহুফা আতুন কাহুফা আল শাহির আউ ইতামর লাহু বা যে যাবে। পরবর্তী বংশত যত আসবে নেক পরিমাণ কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে এবং দুনিয়ার শেষ দিকে এমন লোকগুলোই থাকবে দুনিয়ার মধ্যে এদের অবস্থা হচ্ছে ফসলের মধ্যে যেরকম ফসল বাছাই করে নিয়ে পরে যেগুলো পড়ে থাকে ধান ভালো ধানগুলো বাসাই করে নেওয়ার পরে যেগুলো পড়ে থাকে সেগুলোকে আমরা কি বলি চিটা চিটা বলি না এই চিটার অবস্থা হবে মানুষগুলোর অবস্থা দুনিয়ার ভালো মানুষগুলো প্রথম যুগ থেকে যাওয়া যে শুরু হবে পরবর্তী যুগে ভালো মানুষ যেতে যেতে খারাপ মানুষের সংখ্যা বাড়তে বাড়তে শেষ দিকে এসে খারাপ মানুষের পরিমাণ বেড়ে যাবে এদের অবস্থা হচ্ছে হোফা আলা অথবা অন্য কোনো রেওয়ায়তে আসছে হোফা আলা সেগুলো হচ্ছে খেজুরের মধ্যে আরবরা যখন খেজুর খায় খেতে খেতে ভালো খেজুর বাসাই করে করতে পাত্রের মধ্যে শাঠে দুই চারটা খেজুর থাকে এগুলো কীরকম নিকৃষ্ট চিটার মতো চাপটা হয়ে গেছে রস নাই শুকিয়ে গেছে এগুলা রেখে দেয় এগুলো খায় না মানুষ ভালো মানুষগুলো পৃথিবীর থেকে চলে যাবে পরের যুগের মানুষের অবস্থা আরও খারাপ হবে আমরা যারা এখন কারো বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট কারো সত্তর আশি কারো ২০, ৩০, ৪০। আমরা প্রত্যেকেই যদি নিজের পেছন দিকে তাকাই দেখবো যে আমাদের আগের জেনারেশন আগের যুগের যাদেরকে পেয়েছিলাম তারা অধিকতরা সরল মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন দুর্নীতি তাদের মধ্যে কম ছিল সন্ত্রাস তাদের মধ্যে কম ছিল হত্যা রাহাজানি গুম মানুষকে এরকম করাপশনে লিপ্ত হতে থাকা আমাদের পূর্বের সমাজে কম দেখেছি ১০, ২০ বছর পেছনে যান তিরিশ বছর পেছনে যান দেখবেন যে সমাজটা আরেকটু ভালো ছিল এত কলুষিত হয়নি এত দূষিত হয়নি দিন যত যায় তত দূষিত সমাজ আমাদের দিকে ধেয়ে আসছে এখন এই অবস্থায় কি করা যায় এই অবস্থার দিকে আমরা এখন হতাশ হয়ে বসে থাকব না সমাজকে সংস্কার করার জন্য পরিবর্তন করার জন্য ইশ্লাস করার জন্য কিছু কাজ করবো এহাজ অর্থে এই নয় মানুষ হতাশ হয়ে নিরাশ হয়ে বসে যাবে বরঞ্চ কিভাবে সমাজের মধ্যে সংস্কার করা যায় মানুষকে দুর্নীতি থেকে বের করে সুনীতিতে নিয়ে আসা যায় মানুষকে সততার দিকে নিয়ে আসা যায় এই চেষ্টা করতে হবে আরেকটি হাজি প্রসঙ্গে হাত তা ইদ আলাম কাহিমুন ইত্তাহাদ আলমের পরিমাণ কমে যাবে শেষ দিকে আলিম আলামার পরিমাণ কমে যাবে শাহি আলিমের চর্চা করার লোক আস্তে করে কমে যাবে এই জন্য ওলামাদের দিক থেকে বড়ো বড়ো ইমামদের যে স্ট্যান্ডার্ড যে পরিমাণ আমরা পেয়েছি আগের জামানায় ইমাম বোখারি ইমাম মা আলিক মাহুল হাম রহমতুল্লাহমাম সাফেই এই সমস্ত অনেক ইমামরা কী পরিমাণে কিতাব লিখে গেছেন পরবর্তী জমানায় তাদের কোয়ালিটি সম্পূর্ণ আলেম আলামা কত আসছে অনেক কমে যাচ্ছে এখন যা আছে আরও কমে যাবে শেষ পর্যায়ে যখন আলেম থাকবে না তখন মানুষ জিজ্ঞাসা করার জন্য জাহিলের কাছে যাবে আলেম মনে করবে সেও নিজেকে আলেম সাজাবে কিন্তু আলেম না তাকে জিজ্ঞাসা করবে সে ভুল ফতোয়া দেবে নিজেও গোমরা হবে বাকিদেরকেও গোমরা করবে কিন্তু এই অবস্থা থেকে বাঁচার জন্যে এখনো কে আমার চলে আসেনি এখনো হতাশ হওয়ার কোনো কারণ নেই এখনও নিরাশ হওয়ার কোনো কারণ নেই এখনো উন্মতির উপর দায়িত্ব রয়েছে ইসলাহের কাজ করা তারা হবে গোরাবা তাদেরকে আল্লাহ তালা পছন্দ করবে এই গোরা কারা হবে যারা মানুষ যে ফাসাদ করেছে সেই ফাসাদ ফাঁসাদকে সংশোধন করে ইসলাহ করার কাজটা তারা করবে তাদের জন্য সুসংবাদ আছে তো আমরা এই হাদিস থেকে হতাশ হব না বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে কিন্তু অন্য হাদিসে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে এ কাজ করতে হবে সমাজকে সুন্দর বানানোর জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে অন্য সময় আমরা কথা কমপ্লিট করব শেষ করার আগে আপনাদেরকে একটু প্রশ্ন সুযোগ দিতে চাই কোনো প্রশ্ন আছে আপনাদের জি আসসালামাইকুম আসসালাম আমার প্রশ্ন হচ্ছে ধরুন আমার তিন চারটে চাকরি আছে কিন্তু আমি যখনেতরা নিশ্চয় এই জন্য পরিমাণকে বাড়িয়ে দেওয়া ভালো এবং শুধু হাফসা চা ফুল নয় আরো সমস্যা হলো এই যে আমরা শুধু চাল বা আটা বা গমের হিসাব করি কিন্তু চা কিন্তু হিসাব করেছেন ফেতরা দেওয়ার সময় কি তারা অনেক সময় খেজুর দিয়েছেন ওনারা পসা দিতেন না ওনারা দ্রব্য দিতেন খেজুরের দাম আর চালের দাম কি সমান পনির দিতেন কিশমিশ দিতেন কিসমিসের দাম কি চালের দামে সমান এই জন্য একেবারে কম হিসাব করে করে এই যে হাফসা যে আমরা দেই এটা এত কমায় না দিয়ে একটু বাড়াই দেওয়াটা ভালো আর ফুল দিলে তো আমার প্রশ্ন ওহি বিষয়ের উপর যখন মোহাম্মদ জিবরুল আল ইসলাম ওহি নিয়ে আসতেন তো তিনি কি বলে দিতেন অথবা আল্লাহ নিজের কথাগুলো মোহাম্মদের মনে গেথে দিতেন ওকে যখন ওহি আসতো তখন ওহি কি নবী করিম সাল্লাহ আসাল্লামকে উনি বলে দিতেন উনি শুনতেন নাকি ওনার দিলের মধ্যে গেঁথে যেত ওহির কয়েক প্রকার আছে একটা প্রকার হচ্ছে যে কোরআন সেটা ওনার কাছে জীবন আসলাম বলতেন আর তিনি শুনতেন এবং তিনি ভুলে যান কি না এই জন্য উনি তাহুড়া করে আবার ওনার সঙ্গে রিপিট করতেন আবার রিপিট করতে গেলে শুনতে অসুবিধা হবে উনি একটু সমস্যা ফিল করতেন তো আল্লাহ তালা বলে দিয়েছেন লা তু হারেক বিহি লিসানা বিহি ইনা আলাইনা জাম আহু ওনা আপনি খালি শুনেন আপনি তা করে ওনার সঙ্গে রিপিট করতে যাইয়েন না জিব্বাকে ঘন ঘন করে লাড়াচাড়া করতে হয় আপনার কষ্ট হয় আমি এটাকে জমা করে রাখবো এবং এই কোরআন আপনি পুরো পড়তে পারবেন সেই ব্যবস্থা আমি করে দেব তো এতে বোঝা গেল যে তিনি শুনতেন আর এমনি হাদিসের তরিকায় যে ওইগুলো আসে এগুলো ওনার দিলের ভিতরে কথা ফুটিয়ে উঠত সেগুলো এইভাবে আবার কোনো কোনো সময় হাদিসও আমার প্রশ্ন হলো যে আমরা জানি যে কিয়ামতের অন্যতম আলামত হলো পৃথিবী থেকে আলেমরা উঠে যাবে তো এখন প্রশ্ন হলো এই আলেম কাদেরকে বলা যায় শুধুমাত্র যারা আলিম বলতে কাকে বোঝানো হয় আলিম বলতে আসলে কোন ডিগ্রি অর্জন করেছে এটার উপর নির্ভর করে না ইসলাম সম্পর্কে কোরআন এবং হাজির সম্পর্কে লেখাপড়া কতটুকু করেছেন তার উপর নির্ভর করে আলেমের সাইজের দিক থেকে আবার ছোট আলম হতে পারে মাজারি কেসেমের আলেম হতে পারে আবার বড়ো মাপের আলম হতে পারেন এখন এটা নির্ভর করে যে মোটামুটি কতগুলো সাবজেক্ট আছে শরীয়তের আলেম হওয়ার জন্য এগুলো আর বেসিক পড়াশোনা করতে হবে বেসিক কিছু গাইডলাইন আছে যেমন কোরআন এবং হাদিস এর যে অলুমটা আছে অলুমুল কোরআন অলুমুল হাদিফ তাফসির এগুলো তার পড়ালেখা থাকতে হবে ফেক ওসুল ফেক ওনাকে পড়তে হবে আরবি ভাষায় ওনার দক্ষতা থাকতে হবে বলতে না পারলেও পড়ার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না এই পর্যায়ে তার জ্ঞান থাকতে হবে তো এই যে কতগুলো মৌলিক সাবজেক্ট আছে আপনি হাদিস পড়লেন কিন্তু আপনি অচুল ফেক্ট পড়েননি অথবা অচুল হাদিস পড়েননি কোরআনে তর্জমা পড়েছেন বুঝেন কিন্তু কোরআনে তরজমার সঙ্গে যে তাফসিল লাগে অলুমুল কোরআন লাগে নাশেক আছে মানসুখ আছে খাস আছে আম আছে এগুলো আপনার পড়া সুযোগ তাহলে তো এই বেসিক নলেজ না থাকলে আলেম হিসাবে তাকে কনসিডার করা যায় না তবে কোন কোন ক্ষেত্রে আমরা সীমাবদ্ধ নলেজ থাকলেও আমার যদি জ্ঞান না থাকে একজন একটু বেশি জানে তাকে আমি জিজ্ঞেস করতে পারি আল্লাহ তালা বলেছেন ফাস আলু আহ্লাহ দেখলে ইনকুন তোমরা আচ্ছা তোমরা যদি না জানো যে জানে তাকে জিজ্ঞেস করো একজনের না আমাদের বেসিক মাসালা জানে একজনের মোটেই জানে না তো যে বেসিক মৌলিক জিনিস জানে তাকেও জিজ্ঞেস করতে পারবেন বড়ো আলেম না হলেও জিজ্ঞাসা করা যাবে এতটুকুন জানার আলেম তিনি হয়ে গেছেন কিন্তু ওই যে ওলামার যে মর্যাদা অনেক হাজি এসেছে সেই পর্যায়ে হয়তো তিনি পৌঁছেননি আমরা আজকে আলোচনার এখানেই সমাপ্তি টানছি আল্লাহ রাবুল আওয়ালামিন আমাদের এই আলোচনাকে কবুল করুন আমল করার জন্য তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরাকাত